সালামু আলাইকুম ওরিাত্মানিত সুদী ও দশবৃন্দ আজকে আমরা আমাদের নির্ধারিত দার্স আরবাইন আহ এর নয় নম্বর হাদিসের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকের এই দার্স তেরো নম্বর দর্শ এই দর্শে আমরা আলোচনা করব হাদিসের শেষাংশ নিয়ে যেখানে রসুল সল্লা সাল্লাম ইরশাদ ফরমান তোমাদের আগে যারা চলে গেছে তারা ধ্বংস হয়েছে কেন কসরতু মসা ইলিহিম তাদের অধিক প্রশ্ন করার কারণে অখতিহুম আয়লা আমা ইহিম এবং তারা তাদের নবীদের বিষয়ে ইখতালাফ বা মতানক্ষ্য করার কারণে এখনকার প্রতিপাদ্য বিষয়ে বিগত জাতিসমূহ ধ্বংস হলো কেন এবং সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে কিভাবে ধ্বংস থেকে মুক্ত হতে পারি শুধু ও দর্শক দর্শকবৃন্দ প্রশ্ন করা জ্ঞান অর্জনের একটি উপায় আল্লাহর আয়ালিন আনে নির্দেশ দিয়েছেন ও থেকে জেনে আমল করলে ওই আমলটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না জানতে হবে কিন্তু জানার কিছু রীতি আছে এজন্য প্রশ্ন কখনো করা আপনার উপরে ফরস আপনি জানেন না জেনে আমল করবেন অবশ্যই আপনার উপরে ফরজ আপনি অবশ্যই মাস আড়াটি জেনে নেবেন অতিরিক্ত জ্ঞান অর্জন সেই ক্ষেত্রে জিজ্ঞাসা আপনার জন্য ভালো ফরজে খেফায়া অন্যরা জানছে আপনিও চেষ্টা করছেন ভালো আবার কখনো মুবাহ হবে যে অতিরিক্ত বেশি বেশি করে নেকির প্রতিযোগিতায় এগিয়ে আসার প্রশ্ন করা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লামকে সাহাবাই কারাম রিজওয়ান আজমাইন প্রত্যেকটি বিষয়ে জিজ্ঞাসা করে জেনে নিয়ে আমল করতেন রসুলসল্লাহ আলহিউসাল্লাম যে কাজটি করেছেন যেমন মিম্বরে উঠে আমিন বলেছেন এটা এর আগে সাহাবারা দেখেন নাই কিন্তু সালাদ শেষ করার পরেই রসুমসাল্লাহ আলি ওসাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ আপনি তো আগে এরকম করেন নাই কেন এটা করেছেন রসমসল্লা আলি ওসাল্লাম একবার সালাতের মধ্যে চার রেখাতের বদলে দুই রেখাত পরে সাল্লাম ফিরাইয়ে ফেললেন সাহাবার আড় করলেন ইয়া রসুলাল্লাহ সলাদ কি কমিয়ে দেওয়া হলো না আপনি ভুল করলেন কাজে আপনাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে সাহাবাদের ভিতরে এটাও ছিল যে তারা আপনার নেকির কাজে প্রতিযোগিতার জন্য কার থেকে কে বেশি করবেন যেমন গরিবরা এসে বললো ইয় রসুল্লাহ সুর বিল উজুর যারা ধনী তারা দান করে নেকি নিয়ে চলে গেল আমরা গরিব মানুষ কী করবো তখন রসুল্লাহ তাদেরকে তসমি ও তাহলিল শিখিয়ে দিলেন উৎসাহ ব্যঞ্জক প্রশ্ন হ্যাঁ ভালো আপনি করতে পারেন যেমনটি হাদিসের মধ্যে আসছে বুহারি ও মুসলিমের মধ্যে আছেন গ্রামাঞ্চল থেকে একজন বেদুইন রসুলের কাছে আগমন করল ফাল সে এসে বলল ইয়া রসুল্লাহ মেথেস্যা কখন কেয়ামত সংগঠিত হবে রসুলসল্লাহ আলিউসাল্লাম তাকে মৃদ বর্ষনা করে বললেন এখানে রক্ষণীয় কেয়ামত কবে হবে এই প্রশ্নটি এই এলিমটি একমাত্র আল্লাহ সুভায়নবাহ কিন্তু এ বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা আমাদের দায়িত্ব রসুস্লাহ আলিউসাল্লামকে যখন ওই বেদুইন জিজ্ঞাসা করল যে এরপর বললেন কি প্রস্তুত করেছ তখন লোকটি বলল আমি কিছুই তৈরি করি নাই রসুল আমার কিছু নেই আমি আঠালতের জন্য এমন কিছু তৈরি করতে পারি নাই তবে আমার একটাই সম্বল সেটি হলো আমি আল্লাহকে এবং তার রসুলকে ভালোবাসি তখন রসুল সাল্লাহ আর বললেন ওহে প্রশ্নকারী তোমার হাসর তাদের সাথেই হবে অর্থাৎ তুমি তাদের সাথেই থাকবে যাদেরকে ভালোবাসো তুমি তো রসুলকে ভালোবেসেছ তাই রসুলের ভালোবাসা সেদিন তুমি পাবে তুমি আল্লাহকে ভালোবেসেছো আল্লাহর ভালোবাসা তুমি পেয়ে ধন্য হবে না বললেন আমরাও কি সেরকম আপনার সান্নিধ্য পাবেন রসুল সাহ বললেন জি হা তোমরা তা পাবেহানা ইদিন ফারিদা আমরা সেদিন অত্যন্ত খুশি এবং আনন্দই। উদ্বেলিত হলাম ও মুসলিমের হাদিস এভাবে প্রশ্ন করা যাবে কিন্তু অবৈধ প্রশ্ন যেগুলি যে সম্পর্কে প্রশ্ন করলে বিভ্রান্ত অনিবার্য হয়ে যাবে একদল মানুষ আছে যে তার প্রয়োজনীয় মাস আলাটি জিজ্ঞাসা করবে না জানতেও চাইবে না আমলও করবে না কিন্তু সে এমন কঠিন প্রশ্ন নিয়ে কাউকে ঠকিয়ে দেবে কাউকে প্রতারিত করবে অথবা বিভ্রান্তি সৃষ্টি করবে যেমনুল রেব গায়ব সংক্রান্ত বিদ্যা যার একমাত্র মালিক আল্লাহ সুহান তার চাবি একমাত্র আল্লাহর কাছে আল্লাহরান উল্লেখ করেছেন সে কথাটি আমি যদি গায়ব জানতাম তাহলে ওদিক কল্যাণটাই গ্রহণ করতাম অকল্যাণ আমাকে স্পর্শ করতো না আমি যদি জানতাম আমি কাজটি করলে আমার লাভ তাৎক্ষণিকভাবে আমি করে ফেলতাম আমি জানতাম সেখানে গেলে আমাকে মার খেতে হবে তাহলে আমি যেতাম না রসুল সাল্লাহ আলাইসাল্লাম জানেন না যেটা আল্লাহ জানিয়েছেন কেবল সেটাই তিনি ব্যাখ্যা দিয়েছেন যে ব্যাপারে এলিম নেই সে ব্যাপারে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন শুধু ও দর্শক বৃন্দ বিগত জমানার জাতি ধ্বংস হয়েছিল কেন তারা ধ্বংস হয়েছিল এই অবান্তর প্রশ্ন করার কারণে আমরা বনি ইসরায়েলের ঘটনা যদি তাকাইয়ে দেখি তাহলে তার দেখতে পাব তারা শুধু কঠিনতে কঠিনতর প্রশ্নই করত তাদেরকে বলা হলো একটি গাবি জবাহের জন্য তারা তখন প্রশ্ন করতে লাগলো তাহলে গাবিটা কীরকম হবে তার বয়স কীরকম হবে তার রঙ কীরকম হবে সে কি হাল চাষকারী হবে না হাল চাষ করার মতো না না কি হবে এ ধরনের প্রশ্ন যত করতে থাকলো তত আল্লাহ বলে আলমিন বিবরণ দিতে থাকলেন যদি তারা ইনশা আল্লাহ বলে হেদায়তের এই আশাবাদ ব্যক্ত না করতো তাহলে কিন্তু তাদেরকে আরও আরও কঠিন সংজ্ঞায় আল্লাহ সংজ্ঞায়িত করতেন ফলে তারা ওই ধরনের গরু পাওয়া তাদের জন্য দূর ব্যাপার হয়ে যেত এভাবে মানুষ কখনো নিজের উপরে অযাচিতভাবে এ ধরনের অবান্তর প্রশ্ন করে কাঠিন্যতাকে চাপিয়ে এনে যা ইসলাম কখনো অ্যাকসেপ্ট করে না গ্রহণ করে না সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ আমরা এ ব্যাপারে নিশ্চিত হলাম যে যে বিষয়গুলি প্রয়োজনীয় সেগুলি প্রশ্ন করতে হবে কিন্তু বিগত জমানার কমগুলি অপ্রয়োজনীয় বিষয়ে অযথা প্রশ্ন করে অযথা বিরক্তি সৃষ্টি করে তারা কিন্তু বিভ্রান্ত হয়েছে ডাইভার্ট হয়েছে রসুল সাল্লিউলাম আমাদেরকে সতর্ক করেছেন শয়তান এসে প্রশ্ন করবে অবান্তর প্রশ্ন ওয়স্বাসা সৃষ্টি করবে বিভ্রান্তি সৃষ্টি করে বলবে আচ্ছা বলতো এই জিনিসটার সৃষ্টি করেছে কে বলে অমুক বলে ওটার সৃষ্টি করেছে কে বলে অমুক এটার সৃষ্টি করেছে কে অমুক তোমাকে কে সৃষ্টি করেছে বলে আল্লাহ তাহলে বলো আল্লাহ কে কে সৃষ্টি করেছে তখন তুমি এ থেকে বিরত হবে বলবে আও দু এটা শয়তানের প্রবঞ্চনা মাত্র তুমি বলবে এমন তু বিল্লা আমি আল্লাহর প্রতি ইমান এনেছি সুতরাং যে বিষয়ে প্রশ্ন করা যাবে না এইরকম অবান্তর প্রশ্ন জাতিকে ধ্বংসের কিনারায় নিয়ে যায় যে অব্যাসটি বিগত জমানার জাতিদের মধ্যে ছিল মানুষের স্বভাবটা সম্পর্কেই আল্লাহ বলছেন এক সরাসই মানুষ স্বভাবগতভাবেই ঝগড়াটে মানুষ বিতর্ককে পছন্দ করে মানুষ বাক বিতনটায় জড়িয়ে যায় আর এই প্রশ্নবান এমন একটি আঘাত যার মধ্যে মানুষকে কত বিক্ষত করে দিয়ে মানুষ সত্য মিথ্যা সবগুলিকে একাকার করে দিয়ে হক থেকে বিচ্ছুত হয়ে যায় বা হককে না হক পরিণত করে ফেলে সে কারণে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে অবান্তর প্রশ্ন করা হতে পর্বে একটু বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি মানব হৃদয় আপনি কি চান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন কনিষ্ঠ বিধিবিধান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 The students of Islamic International School Welcome all of you Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh We are they got hate. This is we ain't great cuz we the only ones with our heads on straight. Don't know son, you head if you need to qualify the best in the town. M U I'm so blessed to be with them. M U I'm so blessed to be with them. Watch little wonders at their best. বিস্ময় শিশুরা কাল সন্ধ্যা সম্প্রচার সকাল ১১টায় বাংলাদেশে সম্মানিত সুদী ও দশকবৃন্দ বিরতির পর ফিরে এলাম আমাদের প্রিয় অনুষ্ঠান দার্সুল হাদিস আমরা সেখানে আলোচনা করতেছিলাম যে রসুল সাল আলী ওসাল্লাম বিগত জাতির ধ্বংসের যে কারণ বলেছিলেন যে প্রশ্ন অদিক করা সে বিষয়ে আলোকপাতের পর আমরা তাদের দ্বিতীয় কারণ নিয়ে আলোচনা করব। সেটা হলো আয়লা তারা তাদের নবীদের নিয়ে ইখতলাফ করেছে ইত্তেলাফ বা মথানক্ষ মানুষের ভিতরে ধ্বংস আনে অক্ষ ও সংহতি ক্যাম্য অনক্ষ কখনও ক্যাম্য হতে পারে না আল্লাহরবুল আয়রবিন দিগান্ত মানুষকে একটি নির্দিষ্ট পথে পরিচালনা করার জন্য সকলকে একই কাতারে সামিল করে অক্ষ সংহতি ও সম্প্রীতির মাধ্যমে জীবনকে সুন্দর করার জন্য প্রেরণ করেছেন আসমানি হেদায়ত এবং পাঠিয়েছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়া সাল্লামকে আপনারা জানেন ইতিহাস জ্বলন্ত সাক্ষী যে আরবের মানুষেরা পরস্পরের ঝগড়া বাঘ বেতনটায় লিপ্ত ছিল এবং সেই বাঘবেতনটার কারণেই এখতলাফের কারণেই তারা শততা বিভক্ত হয়ে পরস্পরিতে কোনি করে সমাজকে ত্রাসে পরিণত করেছিল আল্লাহরবুল্লাহ আলমিন সেখান থেকে উদ্ধার করলেন ইসলাম দিয়ে শান্তি দিয়ে আল্লাহ রশ্মি প্রহান দিয়ে আল্লাবেন ফা দম মিনহা সেখান থেকে আল্লাহ রব্লা আলমিন তোমাদেরকে ফিরিয়ে আনলেন শুধুই অদর্শক বৃন্দ ইখতলাফ শরীয়তে গ্রহণযোগ্য নয় আবার ইখতালাপ স্বাভাবিক আমরা যদি ইখতালাপ ধরি বা মতানক্য ধরি তাহলে সেগুলি আমরা প্রকারব্য যদি বিচার করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের সমাজে তিন ধরনের এখতেলাফ রয়েছে একটি হচ্ছে আকিদা সংক্রান্ত বিষয়ে এখতেলাফ এই আকিদা সংক্রান্ত বিষয়ে এখতেলাফ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না কেন যে আকিদা হলো মূল আকিদা যদি সঠিক হয় তাহলে অন্যান্য আমল গ্রহণ গ্রহণযোগ্যতার প্রশ্ন আসে আর আকিদা যদি সঠিক না হয় মূল বিশ্বাসেই যদি বিভ্রান্তি থাকে তাহলে মুসলিমরা কখনও অক্ষ হতে পারবে না আমরা দেখছি বর্তমান এই জামানায় আকিদাগত বিভ্রান্তি আমাদের মধ্যে বেশি বেড়ে গেছে আমরা কেউ আল্লাহকে তার কদরত ও মর্যাদা অনুযায়ী হয়তো বিশ্বাস শুভ হুবুহ করতে পারছি না আল্লাহকে আমরা সৃষ্টির সাথে তুলনা করে নিচ্ছি কেউবার আল্লাহ রব্বুল আলমিনকে আমরা একটা কল্পিত আকার নিয়ে বিশ্বাস করছি কেউ বা আবার আল্লাহ রবুল্লা আলমিনের যে বিবরণ আল্লাহ যাবে দিয়েছেন সেগুলির তাভিল করে অন্য অর্থে রূপান্তরের চেষ্টা করছি। অনুরূপভাবে আমাদের ভিতরে কেউ আছেন যারা আল্লাহ এবং তার রসুলকে এক করে ফেলছেন আল্লাহ হলেন খালেক আর তার রসুল হলেন মখলুক আল্লাহ হলেন ইলাহ মাবুদ আর তার রসুল হলেন আব্দ আল্লাহ রব্লা আয়ালমিন কোরআন করিমে একাধিক আয়াতে রসুলকে আব্দ বলে বলছেন আর আমরা সেখানে বিভ্রান্তি করে দিচ্ছি এবং আব ও মা আবুদকে একত্র করে ফেলেছি এই ধরনের আকিদাগত ইখতালাপ বা মতানক্য কখনো বৈধ নয় এগুলি হলো আকিদাগত বিভ্রান্তি যা থেকে বিরত থাকা এখান্তই কাম্য শুধু ও দর্শকবৃন্দ দ্বিতীয় প্রকার এখতালাফ থাকলো ফিখি মাসাইল মাসাইল সংক্রান্ত এখতালাফ এই এখতালাফ অতি প্রাচীন যুগ থেকে চলে আসছে কিন্তু এই এখতালাফকে আমরা দুভাগে ভাগ করতে পারব এমন কিছু মাস আলা আছে যেগুলি কোরআন হাদিসে স্পষ্ট দলিল আছে স্পষ্ট দলিল এ ধরনের মাস আলাদা যদি আমরা খুঁজি তাহলে দেখতে পাব এগুলির সংখ্যা সবচেয়ে বেশি ইসলাম সহজ প্রত্যেকটি বিষয়ে রসুল্লাহ আলিয়াল্লা ব্যাখ্যা করে দিয়ে গেছেন আপনাকে বিভ্রান্তিতে পড়তে হবে না কিন্তু সতে হয়তো একটি বা দুটি এমন মাস আলা আপনার সামনে আসবে যা হয়তো সরাসরি কোরআনে এবং হাদিসে আছে কিন্তু আপনি হয়তো সরাসরি উপলব্ধি করতে পারছেন না এর গভীরতম প্রদেশে আপনি প্রবেশ করতে পারছেন না সেখান থেকে মাস আলা বের করে আনতে পারছেন না এমন যদি বিষয়ে দেখা দেয় তাহলে সে বিষয়গুলি নিয়ে আমরা যদি কোনো একজন জ্ঞানী ব্যক্তি যিনি বুঝেন তার ব্যাখ্যাটাকে যদি আমাদের কাছে কোরআন হাদিসের নিকটবর্তী হয় আর আমরা মেনে নেই এই সত্ত্বে যে এর যে সুন্দরতম সমাধান যদি পাই অথবা কোরআনের এর চেয়ে স্পষ্ট নির্দেশ পাই রসুলের পক্ষ থেকে স্পষ্ট চেয়ে পাই তাহলে আমি না ফিকি মাস আলায় এমন হয়ে গেছে যে আমাদের সমাজে যে হাদিস আছে কোরআন আছে সহি প্রমাণিত আছে তারপরেও আমাদের ভিতরে একটা হয়ে গেছে প্রচলন যে হ্যাঁ এটা হাদিস এটা কোরআন কিন্তু আমার অনুসরণীয় ব্যক্তি যাকে আমি মানি বা আমি যে তরিকার অনুসারী সে তরিকা সেটা মানে না সুতরাং আমিও মানব না তাহলে আপনি কাকে নবী মানলেন আপনার নবী অন্য কেউ না মোহাম্মদ রসুল সাল্লাহ আলীম যদি তাই হয়ে থাকে তাহলে মোহাম্মদ সাল আলী ইসলামের অনুসরণ করতে আপনার আপত্তি কোথায় হাদিস মানতে আপনার আপত্তি কোথায় সম্মানিত সুদী ও দশকবৃন্দ ইখতলাফের মধ্যে তৃতীয় প্রকার ইখতালাফ আছে যে মতের ভিন্নতা মহামাত সংক্রান্ত জাগতিক বিষয়ে এই কাজটা এই মুহুর্তে করব না ওই সময় করব। এখন করব না তখন করব। এভাবে করব না ওইভাবে করব। এই পদ্ধতিগত যদি এফতালাফ হয় আর সেগুলি যদি মৌলিক বিষয়ে না হয় তাহলে ওই এফতালাফ তো মানুষের সাথে থাকবেই পিতা পুত্রে মতদৈততা থাকে স্বামী স্ত্রীতে মতের মধ্যে ভিন্নতা থাকে এটা একান্তই স্বাভাবিক মানুষের ভিতরে হয়ে থাকে বাপবেটার বিতর্ক থাকে এটা স্বাভাবিকভাবে থাকবে এই স্বাভাবিক ইখতলাফ যেন ইফতরাকে পরিণত না হয় এবং সেটা জন্য কোনো প্রকার বিদ্বেষে পরিণত না হয় তাহলে সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে সম্মানিত সুদী অদর্শক বৃন্দ ইসলাম অক চায় অনক্য চায় না এই ইসলাম ইতিহাদ চায় ইতলাফ চায় না আল্লাহ হরবুল কোরআনে করিম বলছেন তোমরা হচ্ছে একটি উম্মতরুদ راميه للمطمد الرب كجي تمرا عماري عبادتكرو سورة الأنبياء برنم ونبر آياتي الله رب العالمين بلتن أمت جاءك اللا رب العالمين قطور بها بنشاد كوري بلتن ولا تكونوا كالذين تفرقوا تمرا عدير متخوينة جارة دولي دولي شتو دا ببطتخو بلتن واختلفوا من بعد ما جاءهم البينات تادر كاسي اسبشتوا دولي لبرمان عشر بلتن اختلاف احا কতই না দুর্ভোগ যে তার কাছে দলিল আছে প্রমাণ আছে সত্য আছে তারপরেও সে ইখতালাফ করছে মতানক্য করছে তাহলে সে কি চায় সত্য অনুসন্ধানী ব্যক্তি মাত্রই এ ধরনের অবান্তর এখতালাফ ও মতানক্য থেকে দূরে থাকবে বরং আল্লাহরবুল্লা আলমিন বলছেন যারা এ ধরনের এখতালাফ করে এ ধরনের মতানক্য লিপ্ত হয় ওয়েদাবনা তাদের জন্য বড় ধরনের আজাব ও শাস্তি রয়েছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আরব মুসিদদের এই ইখতালাফের চিত্র আল্লাহ নবী আমাদের কঠোরভাবে বলেছেন বাদি তোমরা আমার পরে কাফিরদের মতো হয়ে যাও না বা তোমরা একজন আরেকজনকে মারতে থাকবে কাটাকাটি করতে থাকবে খুনাকুনি করতে থাকবে দ্বন্দ্ব করতে থাকবে সেই ধরনের ইখতলাফ তোমরা করিও না তাহলে এখানে রসুল সাল আলী পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন যে ইখতেলাফ যেটি মথানক্য যেটি এটি ছিল কাফেরদের বৈশিষ্ট্য কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য আজকে সেই ইতলাফ আমাদের ভিতরে ঢুকেছে এবং আমরা ভিত্তিহীন কথা দিয়ে বলছি ইখতলাফেও নাকি কল্যাণ রয়েছে আরে বাবা ইখতলাফের ভিতরে একটি বিষয় সিদ্ধান্ত গ্রহণে মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু তাই বলে ভিন্ন দল গঠন হবে এবং দলাদলি সৃষ্টি হবে এই কালচার ইসলাম কখনো অ্যাকসেপ্ট করে না গ্রহণযোগ্য করে না বরং ইসলাম বলছে বিচ্ছিন্ন বল নবী এটা কিন্তু আমার সরল পথ সোজাপথ এই পথেরই তোমরা ইত্যাদা করো অনুসরণ করো ওর এত এত বিরসুবল সাবধান তোমরা অন্যান্য বিকল্প পথ অনুসরণ করিও না তাহলে তোমাদের ভিতরে মতানক্ষ দেখা দেবে দলাদলি হবে আর এই মতানক্ষ হলে কি পরিমাণ ক্ষতি হয় আমরা আজকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব মুসলিমরা পরস্পরে বিভ্রান্তির শিকার হয়ে পড়েছে কেন যে তাদের ভিতরে অক্ষ নেই তাদের ভিতরে একতা নেই তাদের ভিতরে সংহতি নেই তাদের ভিতরে সহমর্মিতা নাই। তাদের ভিতরে পরস্পরে দয়া মায়া মমতা কিছু নেই আজকে মুসলিমরা এক তরিকায় এক ইজমে এক এক মতবাদে বিভক্ত হওয়ার কারণে তাদের শক্তি সামর্থ্য সব জন্য হারিয়ে ফেলেছে আল্লাহ রব্বুল্লা আলমিন পরআনুল খেরিমে আমাদেরকে বলি দিয়েছেন তোমরা যদি ইখতালাফ করো হ্যাভ শ্যাল তাহলে তোমরা বিপর্যস্ত হয়ে যাবে তোমরা ব্যর্থতায় পর্যবসিত হবে তোমাদের মিশন সাকসেস হবে না তোমাদের ভিতরে যে শক্তি ছিল ও তা হকুম তোমাদের সে রিয়ে সে হাওয়া চলে যাবে লক্ষ্য করুন চাকায় যদি হাওয়া না থাকে তাহলে চাকা শক্তি পায় না ঠিক আপনার ভিতরে যদি সেই স্প্রিড না থাকে শক্তি না থাকে তাহলে আপনিও তো শক্তি পাবেন না সামর্থ্য পাবেন না আজকে মুসলিম ওম্মাহের এই অবস্থা কেন কেন আজকে আমরা ছোট ছোটো বিষয় নিয়ে বিতর্ক করে বিভিন্নভাবে আমরা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে পড়েছি ফলে আজ আমরা পৃথিবীর কোথাও শান্তিতে বসবাস করতে পারছি না আমরা বুক পরে সত্য বলতে পারছি না সত্য মানুষের কাছে তুলে ধরতে পারছি না ইসলাম এমন একটি ধর্ম দিন যা মানুষের কাছে মডেল হিসাবে মানুষ উপস্থাপন করবে যে এই আদর্শই চূড়ান্ত এই আদর্শই হক এই আদর্শই কল্যাণকর এটাই মঙ্গল এটাই মানবতার প্রকৃত দৃষ্টান্ত আপনার আমার যারা আমরা মুসলিম দাবি করি আমাদের মধ্যে সেই আদর্শ ও নৈতিকতার পরিপূর্ণ গুণ যখন আমাদের ভিতরে আসবে তখন আমরা নিজেরা অন্য জাতির কাছে একটা মডেল হিসাবে দাঁড়াতে পারব জাতি তখন আমাদের কাছ থেকে সত্য গ্রহণ করবে সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ আজকে আমরা আসল ইসলামটা হারিয়ে ফেলে নকলের পিছনে দৌড়াদৌড়ি করেছি আর প্রবাদে আছে স্বাদ নকোলে আসল খাস্তা আমাদের অবস্থা তাই হয়েছে সেজন্য আমাদেরকে অবশ্যই আসলের দিকে মৌলিকত্বের দিকে ফিরে আসতে হবে যেহেতু আমি এই হাদিসটি দর্শের প্রথমেই বলেছিলাম এটি হচ্ছে আমাদেরকে শিক্ষা দিচ্ছে উজুবুল ইসলাম বেলখিত ও সুন্না কোরআন ও সুন্নাকে আঁকড়ে ধরা এবং এটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি করে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে আল্লাহর বিধান অনুযায়ী কেননা রসুলকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হবে রসুলকে অনুসরণ করলেই আল্লাহকে অনুসরণ করা হবে রসুলকে মানলেই আল্লাহকে মানা হবে আর রসুলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হবে কাজেই আমরা বলবো, সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ আসুন আমরা হাদিসের মূল শিক্ষার দিকে ফিরে যাই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে শরীয়তের প্রত্যেকটি আমল নির্দেশ আমরা যেন সাধ্যমতো পালন করার চেষ্টা করি দ্বিতীয়ত আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে সমস্ত বিষয়গুলি মহারম নিষিদ্ধ সেগুলি থেকে আমরা সাবধান ও সতর্ক হই ইসলাম সহজ ও স্বাভাবিক জীবনবিধান হিসাবে সেটা নিজেরা আমল করি এবং অন্যের কাছে অপ্রয়োজনীয় প্রশ্ন করে আমরা যেন পরস্পরের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি না করি বিভ্রান্ত না হই বরং আমরা অক্ষের পথে ফিরে আসি যাবতীয় অনক্ষ আমরা সেই দূর করে ফেলি তাহলে আমাদের ভিতরে হামদর্দি আমাদের ভিতরে বারাদরি আমাদের ভিতরে ব্রাতৃত্ব প্রজ্জাগ্রত হবে আল্লাহর আমাদের সকলকে সত্য উপলব্ধি করে আমল করার তৌফিক দান করুন ওসালীন ওসাহাবীন ওয়ালাইকুম ওরহমৎ ওবরাকাত सठीपूर्ण पवित्र कुरानुज सम्पर सर्वोत्तम व्यवहार उपाय हल ट टीशन चैनल जार मूल लक्ष्य और उद्देश्य हलो इसलमी छड़िए इटिक उपस्थापना कर बनियोग उत्तम क्षेत्र और सम्पद के पवित्र कर सूझ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 BIC बे इन एडमिन एट द रेट पीस टी डटी मानवतार समाधान